ইবনু আব্বাস সদিয়াহ হতে বর্ণিত তিনি বলেন সুরায় সদের সাজদাহ একান্ত জরুরি নয় কিন্তু আমি নবী সাল্লু আসাল্লামকে এ সুরায় সাজদাহ করতে দেখেছি